অনেকের মনে হতে পারে একটু অসময়ে করছি কারণ আগমনী গান পুজোর আগে ষষ্ঠীর দিন হয় আগমনী গান শিখেছিলাম আমার বাবার বন্ধু শ্রদ্ধেয় সচীন্দ্রনাথ সেনের কাছে এবং উনি অল্প বয়সে যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়েছি তখন বাড়ি থেকে প্রায় জোর করে তুলে নিয়ে গিয়ে গানগুলো শিখিয়েছিলেন আজ এই গান যে কতকথার ঢঙে করা সম্ভব হতে পারে সেটা তখনও ভাবিনি এখন যে কিভাবে হয়ে গেছে সেটাও আমি পুরোপুরি নিজেই নিশ্চিত নই তবে হয়ে গেছে কত কথা মুর্শিদাবাদে গ্রামে থাকার সময় দেখেছিলাম তারপরে কিছু পড়াশুনো করে এদিক ওদিক যোগ সাজোস করে এটা হয়ে গেছে দেখা গেল যে আগমনী গানগুলো একটা ধারাবাহিকতা আছে সেগুলো সাজালে একটা গল্পের রূপ নেয় মধ্যে কথা আখ্যান ভাগটা বিভিন্ন সূত্র থেকে জোগাড় করে তারপরে এটাকে সাজানো হয়েছে এবং তারপরে অনেক জায়গায় এর অনুষ্ঠান হয়েছে এবং ভালো লেগেছে বলি মনে করি আপনাদের এই অনুষ্ঠানের পরে কারণ এটা একটা জনমাধ্যম এই মাধ্যমে আপনাদের যোগ ভীষণ প্রয়োজন যদি কোনো বলার থাকে সেটা আলোচনার সূত্রে যাতে এই অনুষ্ঠানকে আরও ভালো করা যায় তো আমি আশা করব আপনাদের কাছ থেকে সাজেশন পাওয়ার এই একটু আগে যেটা বলছিলাম যে আগমনী গান তো সাধারণত ওই প্রথাসিদ্ধভাবে ষষ্ঠীর দিন পুজোর আগে গাওয়া হতো এবং মধ্যে মধ্যে বন্ধুবান্ধবরা বা হেতিরা ডাকতেন কিন্তু ওই রকমভাবে গাইতে একবারে ঘেন্না ধরে গেল যে কারোর কিছু আসে যায় না কিন্তু ষষ্ঠীর দিন যেন আগমনী গান করতেই হবে যেমন কালী সময় শ্যামা করতেই হবে এরকমভাবে অনেকে ডেকে নিয়ে যেতেন তো ওইরকমভাবে গান গাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিল। যে এটা শুধু ওই রিচুয়াল গান নয় এর পিছনে কবিদের ভাবনা রয়েছে মনন রয়েছে সেটাকে একেবারে সম্পূর্ণ শেষ করে দিয়ে শুধু রিচুয়ালিস্টিক গান কেন হবে আগমনী গান কথা কথায় আগমনিতে সেইটা একটা অনুধাবন যে এ গানের মধ্যে আরও অনেক কিছু রয়েছে কাজেই এটা পুজোর সময় না হয়ে সারা বছর হতে পারে কারণ এতে যে কথা বলা হচ্ছে তাতে দুর্গার বাপের বাড়ি আসা নিয়েও এখানে কিন্তু প্রতিটি ঘরের গ্রাম বাংলার বটেই এবং শহরেও বলবো। প্রতিটি ঘরের মা বাবার শ্বশুর জামাইয়ের পাড়শীদের মেয়েদের মনের কথা হয়ে দাঁড়ায় কথকথা আগমনিতে দেবী কথা বলা হয়নি দৈবিক কথা বলা হয়নি এখানে সাধারণ মানুষের কথা বলা হয়েছে এবং সেই সাধারণ মানুষই দৈবিক স্তরে উত্তীর্ণ হয় এই ছোটোখাটো জীবনযাত্রার মধ্যে দিয়ে অত্যন্ত সাধারণ জীবনযাত্রার মধ্যে দিয়ে সেই সম্ভাবনাটাকে খুঁজে বার করার চেষ্টা হয়েছে কত কথায় আগমনীতে এবং এর পিছনে যে কত বড় প্রতিভা এই সাধক কবিদের মধ্যে লুকিয়ে ছিল তাই এটা সম্ভব হয়েছে এটা সাধারণ মানুষের চট করে করতে পারবে না সাধারণ মানুষের সাধারণ কথা বলছেন অথচ সেটা অসাধারণ হয়ে প্রতিটি ঘরের প্রতিটি মানুষের কথা হয়ে দাঁড়াচ্ছে আমি যেভাবে মুর্শিদাবাদে কথক ঠাকুরদের গান করতে শুনেছিলাম এটা শুধু গান নয় গান অভিনয় অনেক কিছু মিলিয়ে প্রায় একটা টোটাল ফর্মে দাঁড়ায় এই যে পোশাকটা দেখছেন এটা মোটামুটি গ্রাম বাংলায় যেরকম দেখেছিলাম মুর্শিদাবাদে তার একটু হয়তো মার্জিত রূপ কারণ আপনাদের সামনে করছি শহরে বাজারে একেবারে তো গাওয়ার নই এবং হবার দরকারও নেই আমি যা তাই সেই হিসেবেই আপনাদের সামনে উপস্থিত আপনাদের অনুমতি হোক গুনিজন সমাগত গণিজন সমাগত কথা শুরু হোক উৎসবের সাজে সাজু দুলক ভুলো মেন কথা ত্রিভুবনে কে না জানে মায়ের কথা মেয়েটা তার শ্বশুর কেমন আছে কে জানে বড় আদরের মেয়ে কত নাম তার উমা পার্বতী শঙ্করী গৌরী অন্নপূর্ণা নামের ইয়ার আছে আর সেই মেয়ের যদি বিয়ে হয় এক বুড়ো ভাংখর ভিগিরের সঙ্গে আর সে জামাই সে জামাই যদি ভূতের সঙ্গী সাথী নিয়ে ঘুরে বেড়ায় তাহলে তো মায়ের মন উ হবেই অথচ দেখুন স্বামী গিরিরাজ স্বামী গিরিরাজ দিব্যি মহান্ত বিয়েতে আছেন হাসি টাট্টা করছেন রাজকার্য করছেন আবার এখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে না রাজমহিষী মেনকা সোনার পালংকে শুয়ে আছেন স্বপ্ন স্বপ্ন দেখেন দেখেন কেজন্য যেন দিগ্সনা হয়ে নাচে নেচে উঠেছে কেউ উমা উমা ভরফর করে বিছানায় উঠে বসলেন মেনকা আচমকায় গিরিরাজেরও ঘুম ভেঙে গেল জিজ্ঞেস করলেন কি হলো কুসপন দেখেছি কুসপন দেখেছি কুসপন দেখেছি গিরিরাজ জিজ্ঞেস করলেন স্বপ্ন দেখেছ কি স্বপ্ন ও মায়া আমার শ্মশান বাসে ও মায়া আমার শ্মশান বাসী কুস্বপন দেখেছি গিরি কুস্বপন দেখেছি গিরি অসিত বরণী কুমার মুখে অটো অটো হাসি অসিত বরনি কুমার মুখে অটো অটো হাসি কুশপন দেখেছে গিরি কুশক দেখেছে গিরি এ লোকে শিবি বস উময় আমার সবসনা এ লোকে শিবি বসা উময় আমার সবসোনা ঘোরানো নয় না গিরিরাজ বলেন আরে দূর ওসব সব কিচ্ছু না নিজের দেখলে পরের হয় না সে বলো তো বলে নিজেই নাক ডাকিয়ে করলেন কিন্তু মেনুকা মেনুকার চোখে তো ঘুম এলো না আর রাজ্যের অসম্ভব সব চিন্তা মনের মধ্যে থাকলিত প্রায় মেনুকা ভাবেন এ দুঃস্বপন কেন সত্য মনে নয় ভিখির ঘরণী বাছা জলে পুড়েছায় অন্নপূর্ণা নাম তবু ঘরে পুড়ে পাগলিনি অভিমানে সে যে বিপরীত সাজ বিরাজে ত্যাজি এ শুনি দারুন কাজ মাতি আছে সুধা পানে সে উমায় আমি সব অসম্ভব চিন্তা চিন্তায় চিন্তায় সকাল হয়ে গেল সকালবেলা গিরিরাজ তাড়াহুড়ো করে রাজকার যে বেরোতে যাবেন মেনোকা এসে সামনে দাঁড়ালেন গিরি যাও কোথায়? বললাম বললাম না। না আমি কুসপন দেখেছি নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে মেয়ের যাও যাও গেরে আনিতে গৌরকে দেখ যাও যাওগিরি আনিতে গৌর উমানাত বড়কে দেছে আমি দেখেছি সপন নারদ বচন মামা বলে দেখেছে যাও যাওগিরে আনিতে গৌর উমানাতি বড়কে দেখে যাও যাওগির সোনার বরণ গৌরী আমার ভাঙোর ভিখারি জামাই তোমার মেনকার বদ্য রাগ মেটা সোনার প্রতিমা कधी মেটা আমার কিন্তু ওই যে জামাই ও জামাইকে কে বেছে এনেছে সেটা তুমি সোনার বরণ গৌর ভাঙর ভিখারি জামাই তোমার মায়ের বসন ভূষণ সাবা ভরণ বসন ভূষণ সবা ভরণ ভাঙ খেয়েছে যাও যাওগিরি আনিতে গৌদি উমানা বড় কে দেখে যাও যাওগিরি আনিতে গৌরী উমা নাকি বড় কে দেিরাজ বলেন দোষ যত সব কোথায় কি একটা স্বপ্ন গেলেন। কিন্তু মেনোকা রাজবাড়ির অন্দরমহলে নানা কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে চাইলেন কিন্তু থেকে থেকে উমার সেই মুখ চোখের সামনে ভেসে উঠতে লাগলো উতলা হয়ে উঠলেন কিন্তু সে কথা বলেন কি করে শুনেই হয়তো গিরিরাজ বলবেন না না ওসব হবে না কাজেই মেনুকা সুযোগের অপেক্ষায় রইলেন গিরিরাজ খেতে বসেছেন মেনুকা এসে গুটিগুটি পাশে বসলেন এটা খাও ওটা খাও বলে ব্যঞ্জনের বাটি এগিয়ে দিতে লাগলেন পাখার হাওয়াও করতে থাকলেন মানে একটু বেশি তো গিরাজ জিজ্ঞাসা করলেন কিছু বলবে কোন উত্তর নেই মুখ দেখেন মেনোকার চোখে জল হম কি হলো গিরি এবার উমা হাসছে নাকি কবে কি বলবেন মেনুকা জল ভরা কঠিন চোখে স্বামীর দিকে চেয়ে বললেন আরুমায় পাঠাবোনা আর আর রুমায় পাঠাব না আ আ আর উম পাঠাব না বলবে লোকে মন্দ কারো কথা শুনব না গিরি এবার উমা এলে এবার উমা এলে যদি এসে মৃত্যুঞ্জয় যদি এসে মৃত্যুঞ্জয় কুমনে বার কথা কয় যদি এসে মৃত্যুঞ্জয় কুমনে বার কথা ক মনে বার কথা কয় মায় করব ঝগড়া তার জামাই বলে মানব না গিরি এবার রামাত কুমায় এবার রামাত কুমায়লে গিরিরাজ্রায় কি মায়ের ব্যথা মায়ের দুঃখ এ যদি গিরিরাজ নাও বুঝতে পারেন কবি বোঝেন সাধক বোঝেন দ্বিজোরামে পায়। দ্বিজ রাম প্রসাদ কয় এ দুঃখ কি প্রাণেশিজ রাম প্রসাদ কয় এ দুঃখ কি প্রাণেশয় জামাই শ্মশানে মশানে ফিরে ঘরের না ভাবে না জামাই শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না গিরি এবার আমার হুমায় এলে এবার আমার ঘুমা এলে আর উমায় পাঠাব না বলে বলবে লোকে মন্দ তার তো গিরিরাজ বুঝলেন আর উপায় নেই এবারে মেনকা যে করে ও ঠেলে ঠেলে ওনাকে পাঠাবেনি মেয়েকে আনতে কাজী এড়িয়ে যেতে লাগলেন মেনকা ভাবেন আর দেখে দেখে অবাক হয়ে যান যে কেমন বাপ মেয়ে বিপদেও তার কোনো হুশ নেই গিরিরাজ ভাবেন কেন যে বোঝে না তো আমারও আমার তো ইচ্ছে করে দুদিন কাছে এনে রাখি কিন্তু তাই বলে ওই ওই জামাইয়ের সামনে দাঁড়িয়ে না সে কিছুতেই সম্ভব নয় মেনকা ভাবেন তাই যদি হয় তাহলে কে বলেছিল ওই সোনার প্রতিমা মেয়েটাকে ওই বড় ভিকির সঙ্গে বিয়ে দিতে গিরিরাজ ভাবেন খেয়ে বলেছিল না আরে বলেছিল সমাজ বলেছিল কুল রীতিনীতি মান মর্যাদা মেনকো ভাবেন সমাজ কুল রীতি সমাজ আগে না মেয়ে আগে কিন্তু এভাবে তো কথার নিষ্পত্তি হয় না কাজেই গিরিরাজ দেরি করে বাড়ি ফিরতে লাগলেন সেদিন সান্দ আসর একদম জমল না তাড়াতাড়ি ফিরে শয্যা নিলেন দেখে মেনকর আশ্চর্য হলো না কিন্তু কথা বলেন কি করে দাসীকে উদ্দেশ্য করে বললেন দাসী বল আমি তো রাজমহিষী স্বামী সোহাগিনী কিন্তু মেয়ের বেলায় মেয়ের বেলায় তো আমি বল দাসী বল আমার পাঁচ নাই সাত নাই আমার পাঁচ নাই সাথ নাই মা বলতে আর কেউ নাই বল দাসি বল আমি কি করব? মেয়ে ভাবছে মাবা বাপ আমাকে পর করেছে উমা ভাবে মা পা কয়ে আমি যে কাহিনী কেউ না জানে উত্তরে গিরিরাজ পাশ ফেরে শুলেন দেখে মেনো আবার সে রাত্রি জাগরণ কুসল সকাল হতে না হতেই গিরিরাজ যেন খুব তারা আবার কাজে বেরোতে চাইলেন মেনো কার আর সহ্য না সামনে এসে কবে যাবে বলো ঘরে কটা মাথা যে না করতে পারেন তবুও গিরিরাজ বাহানা করলেন বলেন যাবো যাবো বলছি তো যাবো হাতে কয়েকটা কাজ আছে সেরেই যাবো মেনকা সঙ্গে সঙ্গে ঝঙ্কার দিয়ে উঠলেন বৎসর গত হয়েছে কত করছে শিবের ঘন যাও গিরাজ আনতে গৌরী কৈলাসিখ আরো বাছাবাছা বাক্যবান ছাড়লেন শূন্য কথা গিরাজায় কাত পঞ্চমীতে যাত্রা করেন ও বিচার ভাঙের লাড়ু সিদ্ধি বলে পঞ্চমুখে দিলেন ভান্ড ভরি গিরি রাজে তখন এসে নিলে। তা নিয়ে কোথায় গেলেন না তো সেই কুইলে শিখরে সে কৈলের শিখর গ্রামান্তরের পানা পুকুরের ধারে হোক না কেন সেখানে গিয়ে পৌঁছলেন গিরিরাজ মেয়ে জামায়ের জীর্ণ কুটিরের সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এল কার্তিক গণেশ ধুলোয় খেলা করছিল আধুর খুঁড়ে কোলে তুলে নিলেন দরজায় টোকা দিলেন দরজা খুলে দুর্গা অবাক বাবা লক্ষ্মীর সরস্বতী দেখ লক্ষ্মীর সরস্বতী ফেলে মাকে সাহায্য করছিল ছুটে এলো গিরিরাজ দেখেন এই এক বছরের নাতনীরা কত বড় হয়ে উঠেছে এই দিন দরিদ্রের পুতিরেও তাদের ভুবন আলো করার রূপ আসন পেতে দিয়ে দুর্গা কহে বস বাবা আরে পা কেমন করে ভালো থাকবে বল তোর জন্য তো চিন্তায় চিন্তায় পাগল হবার জোগাড় আর তোর যা কপাল তা জামাই কই হ্যাঁ ভিক্ষে বের দিয়েছি বুঝি একটা যে কাজকর্ম দেখবে সেদিকে তো নেই না আরো হয়তো কিছু বলতেন কিন্তু দেখেন উমার চোখে জল তা গিরাজ ভুল বুঝলেন বলেন। বললেন ত্রিপুরা সুন্দরী কাল তোমারে নিয়ে যাব যাবো তা দুর্গার বড় ব্যাথা লাগলো মনে পুরো দুঃখ পেলেন বাবা আর বলবো না হলো তো বলবো না আরে বলি কি আর সাধে তোর মা তো আমাকে ঠেলে এখানে পাঠাতে পারলেই খালাস আর এখানে এসে এখানে এসে তো সবকিছু দেখতে হয় এই আমাকেই আরে দেখো আরে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দেখ তোদের দিদু তোদের জন্য কি কি পাচিয়েছে জামা কাপড় তাও এক এক করে হাতে হাতে তুলে দিলেন আর সবার শেষে বার হল এক ধুতি জামাই কয় দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল ওমনি ছুট লগিয়ে বাটা ভোলানাথকে খবর দিতে তার আড্ডা সেখানে ভোলানাথ কি করছেন ভোর ভোলানা তো ভত গান্নার সঙ্গে নাচিছে সদা কালি কালি কালি বলে সদা কালি কালি কালি বলে মধুর ডম্বর না গাল ধম বম ভম বাজিছে গাল তাল দিতেছে তাল বেতাল ভম ভম ভম বাজিতে গাল গাল তাল দিতেছে তাল বেতাল ছবিতে জটা জুটো ফিরেতে ছবিতে জটা জুটো ফি ললাতে ছবিতে দেবী মন্দা কিনি সিরেতে ছবিতে জটা জুটো চরণী রব করি চরণার ধরণী ধর্মে ছবিতে ধুতুরার ফুল ধর্মেতে ছবিতে ধুতুরার ফুল ধুতুরা পানেতে আঁকি ঝুল ঝুল ধর্মেতে ধুতুরার ফুল ধুতুরার ফুল ধুতুরা পানে ভোল্লাথ ভূতগণের সঙ্গে নাচিছে কালী কালী কালী বলে মধুর বাজেছে ভোল্লাথ কংখে ভোর ভোলানা বে ভোর ভোলানা নন্দীটা কানে কানে সব বললো শুনে তো ভোলানাথের নেশা গেল ছুটে কি? আমার গরিকে নিতে এসেছে চল বলে সাঙ্গ নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এরপরে কি হল দশ মিনিট পর তো নেশা গেল ছুটে সঙ্গী বাড়ি দিকে দ্রওনা দিলেন বাড়িতে ঢুকে দেখেন তার শ্বশুর মশাই আসনে বিরাজমান আর তাকে ঘিরে তার স্ত্রী ছেলে মেয়ে সবাই আনন্দে আত্মহারা শশুমশে আবার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন বললেন পথ ভেঙে এলাম বলি আমার জামাই কই ভোলানাথ কেমন যেন থতমত খেয়ে গেলেন কিছুই বলতে পারলেন না তখন দুর্গা কহে দুর্গা কহে বসো বাবা বস পুনর্বা জলপান করিতে দিলেন নানায় উপর মহেশ্বরী করিলাম তা করি না তো তো গুঁজে খেয়ে শটান স্বয়ন কক্ষে আর এদিকে অনেক রাত্রে সবাইকে খাইয়ে ছেলে ঘুম পাড়িয়ে অবশিষ্ট অন্ন নিজে খেয়ে দুর্গা যখন স্বয়ন কক্ষে পৌঁছলেন তাকে দেখেই তো ভলনা একবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন অন্য সময় হলে দুর্গা হয়তো ফেলতেন কিন্তু বাপের অবমাননা তার সহ্য হল না রেগে গেলেন বলেন কি আমার বাবা আমার রাজ বাবাকে তুমি কাঙাল বলছো তোমার লজ্জা করে না ভোলানাথের মেজাজ তখন তুঙ্গে বললেন আমার আমার লজ্জা কিসে আমি কি কাঙালে কাঙাল তোমার বাপ রাজ্যের কাঙালের কাঙ্গাল শুধু চাই চাই আর চাই যার যত চাই সে তত বড় কাঙালে বাবা তোমার বাবাকে কি যে সে কাঙাল কাঙালের রাজা খুবই দুঃখে দুগ্গার দু চোখ ফেরে জল বেরিয়ে এলো আমার বাবা বলে। গৌরীকে যন্ত্রণা দিয়ে ভোলানাথের জন্য আনন্দ ধরে না বলেন। কেন ডাকি বোঝ অন্নপূর্ণার অন্ন কি আর এক ঘরেতে ধরে অন্য তোমার ছড়িয়ে আছে সবার ঘরে ঘরে ঘরে ঘরে ঘুরে ঘুরে মুষ্টি অন্য পাই তিলে তিলে তালে তালে বুঝেছ তা দুর্গা বুঝেছেন বই কি বুঝেছেন যে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোন গুণ নেই তার কপা নে আগুন আরো বুঝেছেন যে রাগারাগি করে কাজ উদ্ধার হবার নয় কাজেই দুর্গার কি করলেন দিলে। খেয়ে তো ভোলানাথের মৌতাত উঠল জমে তখন স্বয়নকালে দুর্গা বলে আজ্ঞা দেহ স্বামী ইচ্ছা হয় যে বাপের বাড়ি কাল যাইবো আমি। তো তখন দেবাদি দেব মহাদেবের অবস্থা নির্লিপ্ত পুরুষ যেন প্রকৃতির মায়া জালে জড়িয়ে পড়লেন পত্নী প্রেমে কাতর হলেন বললেন দিয়ে প্রেম মধুর কেনরে রে শঙ্করি বাঁধিল ভিখারি ভোলারে ঘরে দিয়ে সে he bhagon brahmānande besh chino girishire জানি রে চঞ্চলা চপলার প্রায় জানি রে চঞ্চলা চপলার প্রায় ভালোবেশে কাদাতে আমায় অমর হইয়া যোগে তপধানে নারী থরি বাদে দিয়ে প্রেম ডি দিয়ে যাবে পিতৃ গৃহে নাহি তাহে মানা যাবে পিতৃ গৃহে না হে মানা তারা এই ভিক্ষা দেখলে ভুল না এই ভিক্ষা দেখলে ভুল না সর্বত্যাগী হল শুধু ধরে তরে দিয়ে প্রেমঢু ভোলানাথের এমন অসহায় অবস্থা দেখে দুর্গার বড় কষ্ট হল বললেন মাত্র তো চার দিনের জন্য যাচ্ছি আচ্ছা বাবা তুমি দশমের দিন সকাল সকাল নিজে গিয়ে নিয়ে এসো তাহলে হবে তো বলো না অবধ বালকের মতন মুখ নিচু করে রইলেন তুমি যাবে না ও বুঝেছি আচ্ছা বাবা তোমাকে আমার বাপের বাড়ি চোখাট পার হতে যাবে না তুমি বাইরে থেকে ডাক দিও আমি চলে আসব। এমন নানা কথায় পাগল ভোলানাথকে শান্ত করে দুর্গা। পরের দিন বাপের বাড়ি যাওয়া করলেন সিঁদুর ফোটা অলোক ছটা মুক্তা গেঁথে সোনার ঝাপা কলক চাপা ভুবন দেশে গলে সোনার নূপুর আঁচল হেলে দোলে সিংহাসন পট বাসন করছে ভগবতী সাত গণেশ চলেন লক্ষ্মী সরস্বতী দুইজনভাবে চলেন শেষে দেব জিরি সঙ্গে পরম রঙে চললেন পরম শেখে ষষ্ঠী তিথিত উপনীত হলেন মাত্র লোকে দেবীর আগমনিতে ধরা পূজোর সাজে সেজেছে কাটা মেঘ ডালে কাশ বাতাসে আড্ডা শীতলতা জলে ফুটে ঢেউ উৎসবের সময় উমা পৌঁছলেন বাপের বাড়ি পাশান পুরী জেগে উঠল শিশুরা খেলা করছিল দেখে উমা আসছে চাষিরা খেতে হাল চালাচ্ছিল দেখে উমা আসছে মেয়েরা গৃহস্থলীর কাজে ব্যস্ত ছিল দেখে উমা আসছে সবাই কাজ ফেলে খেলা ফেলে ছুটলো উমাকে ঘিরে গ্রামের পথে এগুলো বড়শি কিছু মেয়ে ছুটে গেল মেনকাকে খবর দিতে গিয়ে বললো গাতল গাতল বাধ মা কুন্তল গাতল গাতল বাধ মা কুন্তল ও এলো পাশা গাতল গাতল লোয়ে যুগল শিশু করলে যুগল শিশু কোলে মাকই মাকই বলে যুগল শিশু কোলে মাকই মাকই বলে গাছে মা তোর শশ ধর বধনি গাতল গাতল মা তোমারে মা তো মারে কন্যে ত্রিভুবন ধন্য কপুয়ে সামান্য নয়গরানী মা তো মারে কন্যে ত্রিভুবন ধন্য কবুয়ে সামান্য নয়গরানী আমরা ভাবতাম ভবের আমরা ভাবতাম ভবের প্রিয়ে এখন দেখি তোর মেয়ে আমরা ভাবতাম ভবের প্রিয়ে এখন দেখি তোর মেয়ে তিনি নাকি ভবের ভয় ও হারেনি গাত মাথ মারে তারা তোমারে তারা চন্দ্র চুড়ো দারা মা তোমারে তারা চন্দ্র চুড় দারভুদ পহরা চন্দ্রনী মা মারে তারা চন্দ্র চুড়ো দার কভুদর্প হরা চন্দ্রানুন এমন রূপ দেখি নাই কারো এমন রূপ দেখি নাই কারো মনের অন্ধকার হরে মা রূপ দেখি নাই কারো মনের অন্ধকার হরে মা ও তোর মনম গাতল বাধা গাত গাতল মেনুকা তো যে অবস্থায় ছিলেন ছুটে বেরিয়ে আসতে চাইলেন পরশ্বিনীরা বললো কি ঘোমা মেনুকা উমা বরণ করবে বরণডালা কই বলে বরণডালা হাতে তুলে দিলেন মেনকা বাইরে দেখেন দেখছেন না গিরিরাজ কে জিজ্ঞেস করলেন আমার আমার উমা কিরিদাজ কোথা